আমি জানবেন তোমরা ব্যক্ত করেছ তা আমি জানি তোমার মনে মানে যার প্রশ্ন তো করছিল কি আমরা তো না করি না আমাদের কেমন মনে মনে একটা আমি কেমন আমি কেমনি গেলাম তো মন্ডা দিদি কারো মনের কথা বলে কোন মনে বলেন আমার জন্য কোন পরিবেশ পরিস্থিতি সবচেয়ে আল্লাহ মনের কথা আমি বলতে পারলাম পরিবেশ পরিস্থিতির বলতে পারেন বলতে পারে তোমরা জানো না এজেন্ট প্রশ্ন করে প্রশ্ন করা আমার কি মনে করেন প্রশ্ন করা জানার জন্য প্রশ্ন করেছিলেন তার জন্য আমার মা চাইলেন আমার মা কবে চাইলেন একটা উচিলা মাছ কি মসজিদ মসজিদের নাম বাইতুল নাম বাইতুল নাম দুনিয়ার মসজিদটা আসমানি মসজিদ সেই মসজিদটাকে বিশ্বারা তো আশ করবে এই তো আপটাকে আল্লাহ দরবারে মা জন্য উচিলে আকাশ করবে আল্লাহ তোমার তো আছে তোমার দরবার করলাম এর উশিলায় আমাদেরকে মা করেছিলাম সেটা আমাদের কেউ না একটা মানুষের কোন একটা ব্যক্তিও আল্লাহর কাছে মুশিলা করানো যাচ্ছে না উচিত কিন্তু এই প্রশ্নের জবাবের মধ্যে অধিকাংশ মানুষের ভুল ধারণা আছে বর্তমান সমাজের অনেক এই জন্য তো নির্দোর্শী আট খাইবেন নাম বলেন সুরা আল্লাহ যখন একটা তারে তখন তারে আল্লাহ হাত থেকে সরানো যাবে জিদারে ধরে তার নাম বলে দিল আবু তুমি করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ উচিতা হতে পারে না তোমার করতে হবে নজাতেরা কি অত্যন্ত ছিল অত্যন্ত আল্লাহ কুকুরের দোকান আমি কোন নবীর মেয়ে লাগে কোন নবীর ছেলে লাগে না আমি আমল মেয়াদও তার বুদ্ধিভাবে কোন কারণ নাই আর খারাপ আমল মেয়াদে আসবে সেই গুষ্ঠী হইলেও তার দু এই কতটা শুনলাম একটা জিনিস আপনাদের পরিষ্কার কাছে উচিলা চড়া কেউ না দেখতে না আর একমাত্র উচিলা হলে তাহলে বীরকালে কোন কালে পাওয়া যায় উস্তাবে সে আমল শিখাইয়া দিবে আর পিরে সে আমল এখানে যে আমলে পাওয়া যায় উস্তাবে সে আমল শিখাইয়া দিবে আর পিলে আমাদের উত্তাপ শিখায় আবে নারদের উত্তাপ শিখায় আবে নামের সুন্দর উত্তাপ শিখাই নেবে কাছে মা দেখেন কি উশিলা করলেন এই আমার নাম করে দাও ছিলাম আল্লাহাতে উচিলা করলাম তুমি এর উশিলায় আমাদের লবঙ্কর প্রশ্নের জন্য আমাদেরকে মাফ করে দাও আল্লাহ অজানাকে জানার জন্য প্রশ্ন করেছ এটা কখনো গুণা যে এক কাজ করলে গুণা হয় না তার জন্য যদি মাফ খাও আর আমার ঘরে তো আপনার উশিদ আদম জাতির মধ্যে গুণা করার উপকরণ আছে আর গুণার একমাত্র পরিবেশ পেলে দুনিয়া এখানে গেলে আদম সন্তানের অতি সহজে গুণায়ুক্ত হয়ে তখন যদি কোন গুণাদের আদম সন্তান গুনার জন্য মাফ পাইতে চায় দুনিয়ার বাসিন্দা আদম সন্তান সাতাশ উপরে আসতেও পারবে না করতেও পারবে না একটা বড় দুনিয়ার জমিনে নির্মাণ করার দরকার যে ঘরটা দুনিয়ার জমিনের ঘরটা যদি কোন আদম সন্তান জীবনে একবারও যতাই কিন্তু করতে পারে তার উচিলে তার সারা করে দেব তাদেরই তোমরা দুনিয়া মসজিদ তো আমাদের সুযোগ পাবে না তখন তাদের দুনিয়ার জমিনের সেই ঘরটাই যদি জীবনে একবার জিজ্ঞান করতে পারে হজ বলা হয় তারই হজায় তারা আমি তার জীবনের সমস্ত গুণমান করে দেবো যেমন সম্পূর্ণ বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে একজন হাজিরূপ যথারীতিহজ পালন করলে আল্লাহ তার জীবনের গুণা এমনি ভাবে মাফ করে দেন সে সম্পূর্ণ সত্য প্রসূত সন্তানের মতো বাড়িতে বিচারে লিপতে পাতলে কি রামলে নিয়ম সারা নিয়ম তারা হাত করলেন না রীতির মধ্যে একটা রীতি হইল আল্লাহ বলতো হাতিয়া দিলাম আল্লাহ তোমার দরবারে হাতিয়া দিলাম এই করেছিস বিরুদ্ধাচরণ করবো না তুমি কেমন মনোবাবনীয় লাম্বাইক কছিল তোমার লাম্বাইকের মর্ম কি বলে কিনা না হাজিল লম্বাই লামের আরো বাড়িতে আশা আছে আরো ঘুষ খাবার আশা আছে ইচ্ছা আছে লবাইক লাভাই কইছে না তো এই কারণে যতারীতি আল্লাহর করে কোন কাজ হয় না যেমন ভবিষ্ঠ অবস্থায় মতকা যায় और वस्था पब्वे है, महान फिर नहीं आर बाड़ी हिरे आ